فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له হাম্মদনা عبده عبده اللهم صل على محمد وعلى আলী محمد কনা সি তাল ইম্বাহিমাল আলি ইম্বাহি কাহিদু জিদারি খাল মোহাম্মি মুহাম কমা বখ কাল ইমরি মাল আলি ইমরি কাহামি দু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 يا بني آدم لا يَفْتِنَنَّكُمُ الشَّيْطَانُ كَمَا أَخْرَجَ কুমিনিয়ানুম مِنَ الْجَنَّةِ يَنزِعُ عَنْهُمَا, ينزع عنهما لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْآتِهِمَا ইয় র কবিলুম ইন হাইস ইল নিনিয় প্রিয় যুব সমাজ দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ পর্দার আল এর মা বন অরিমের অশেষ মেহরবাণী যিনি হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে বাগানে প্রাণ খুলে কালিমাতু শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলোচনার শুরুর আগে একটা শিকার নেওয়া দরকার আমাকে এখনই বলা হইল একটা প্রেক্ষাপটে জিজ্ঞেস করতে হবে আপনাদের কাছে যারা আছেন শ্রোতা আমি আপনাদের পক্ষে কথা বলবো নাকি কোরআনের কথা বলবো কিন্তু যদি কোরআনের কথা বললে আপনার বিরুদ্ধে যায় আপনার সমাজের বিরুদ্ধে গেলে দলের বিরুদ্ধে গেলে খাজার বিরুদ্ধে গেলে বাবার বিরুদ্ধে গেলে সমস্যা নাই পরে আবার ফতুয়া ঘুরাই না কিন্তু আমিও ওয়াদা করলাম আমি কোরআনের বাহিরে কথা বলবো না ইনশাআল্লাহ দোস্ত আমাদের শত্রুকে কার কথা যেহেতু কোর আনের কথা বলবো এই আমি কথা বলে জিজ্ঞেস করব কথাটা কার আয়াত নম্বর ছয় বাইশ নম্বর পারা হাফিজরীফের ১৪ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন অর্বে করিম ইস করেন ইন কুমাদিস এই আয়াতে রব্য কারিম জানায় আমাদের শত্রুকে আমি শত্রু হাত দোলেন তো দুজন নাই পলবায়ন গুড়াগারা এই দেখো নাই শয়তান দেখো নাই মানা করে দেখি কেউ দেখেন নাই শয়তান দেখা যায় না কথাটা কার এত আস্তে বললে বুঝবো সবাই কথা বুঝতেছেন না জোর সরু উচ্চারণ করতে হবে শয়তান দেখা যায় না কথা ঘুমাইছেন একটু হাত তোলেন তো তো আসতে আওয়াজ একটা আওয়াজ দিয়ে তাকবির দেন লিল হি তাকবীর বুঝল না আল্লাহ আকবাব ধরো এলাকার মানুষ কি দুর্বল খাইয়া আসেন নাই এখানে খাওয়ার কোনো আয়োজন নাই মুসলমান চলো অসুবিধা নাই শয়তান দেখা যায় না কথাটা কাক আমি শুরুতেই যে আয়াতিমা তিলাবাত করেছি ওই আয়াতিম এই কথাটা জানাইয়া দিছে দেখা যায় না পৃষ্ঠা ছয় নম্বর লাইন রব্বরিম বলেন কুমুকুম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 এই আয়াতে রব্ব করিম ছুট করে বলেছেন ইন্ন হুয়রা কুম হুয়া অন হাইসু লু শয়তান এবং তার সাঙ্গ পাঙ্গ রা তোমাদেরকে দেখে এমন ভাবে যে তোমরা আছে ওটাকে আসলেই দেখি না আরেক ব্যাখ্যা হইলো ওলামা জানেন দেখা না দেখার একটা হচ্ছে চোখ দিয়ে দেখার একটা হচ্ছে হৃদয় দিয়ে উপলব্ধি করা রুইয়াবান शयतानांग के, के देखी बटे तक्रांत जाल सामने बिछानो देखी बुझीना शयतान चक्रांत जाल শয়তান কিভাবে চক্রান্ত করে কি চক্রান্ত করে এটা আমাদের ঘুষ খাই জেনা করি শয়াবান করি এটা শয়তানের এর চূড়ান্ত টার্গেট না কেন কারণ শয়তান জানে আমি আর আপনি এমন এক রবের করি। যে রব আমাদেরকে সুসংবাদ দিয়েছেন সুরানববে বলেন ইন্ন যত গুণা কর্ত নামাজ তুমি পড়ো নাই আমি আল্লাহ চাইলেই তোমার জিন্দগির সব গুণা মাফ করে দিতে পারি কিন্তু বান্দা একটা গুণা মাফ করব না সেটা কি বলেন বলেন মেহনত কে আমার লাভ নাই সারা জিন্দগি সে নামাজ পড়লো না কিন্তু ইমান নিয়ে কবরে গেল তাইলে আমার সারা জিন্দগির সব মেহনত বরবাদ হয়ে গেল তার চেয়ে বড় হয় একটা লোক তাহার পড়ুক शयतान चुड़ान टार्गेट होम्मा के दिक करान क्या शयान हलो चरम बाटपारे धोखा दीते पद्धति ग्रहण करना এক পদ্ধতিতে ওই পদ্ধতি মুসলমানদেরকে অ্যাপ্লাই করলে মুসলমান কবুল করবে না যদি বলে নবী তোমাদের আল্লাহর সন্তান আমরা মানবো না লাঠি দিব কথা বলেন ঠিক কিনা के मुस्टे मुस्टे एई के तो शयतानुबक टार्गेट करामार्गेट करो पद्धति पद्धति ना से आधुनिक सेजे समय तल मिला जुवक देखते चाय शयसमान सन्तान दर के खबरे पाठ একটু টাচ দিই খুব বেশি লম্বা সময় কথা বলা যাবে না অন্যদিকে একটু ফার্স্ট নাইট উদযাপন হয় কিনা একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর এই যুবক মুসলমান সন্তান আজকে শোনার পর তাক করবা বা এই আনন্দ উদযাপনে তুমি শরিক হইতে পারো না ইতিহাস শুনো একত্রিশে ডিসেম্বর আনন্দ উদযাপন শয়তান যদি তোমাদেরকে বলতো তুমি ওই পত্তলিকদের দেবতার পূজা করো করতাম না করতেন এটা হইল অর্থ একত্রিশে ডিসেম্বর কিসের আনন্দ দোস্ত তোমরা তো এখন ইন্টারনেট চালাও তোমাদের কাছে বিষয়টা খুব সহজ ইন্টারনেটে টিপ দিয়া দেখবা থার্টি ফার্স্ট নাইটের উদযাপনের মাস গুগলে সার্চ দিলে পেয়ে যাবা যে এন ইউ জানুস সার্চ দিলেই দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি দুই মাথাওয়ালা मुश्रिक्रा, मुश्रिक्रा, आगे, माथा के जानुस देवता के समस्त भाग्यर मालिक नवज समस्त भाग्यर मालिका मन करके भाग्य देवता একত্রিশ ডিসেম্বর বারোটার আগে ওই পিছনের মুখের সামনে যায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করত আনন্দ প্রকাশ করত কেন তাদের বিশ্বাস গত বছর তারা যত কিছু ভালো উপলক্ষে দেবতার পিছনের মুখের বদৌলতে আসতে করত শতান খুশ নারাজ হয়ে যাবে না হ্যাঁ শৈতানের সাথে খাতির নষ্ট হয়ে যাবে না जखनी रात बारोटा बाजत दुस्त ओ मुश्रिका सामने काम सामने चले जित कारण तीन नम्बर मत तुम लाफाओ क्या तुम आखलाक आदर्श ना चेतना ना मुश्रिक दे चेतना আছে আর একটা পহলা বৈশাখ আইতিনিস এপ্রিল পয়লা পৈশাখ বললে এখন আমরা হয়ে মুসলমান হয়ে যাবো कथार इंग बुजे बुजाद खुद सहज निश्चय क्यों इंगीबादार रंग दवार चेस्ट करते कथा कौन ठीक क्या दी थो চলে টিকেরাই জালেম আবু জাহের টিকেরাই সব মজলুম রাই দুনিয়ায় টিকেছে টিকবে কামড় পর্যন্ত কথা বলেন ঠিকেরা দোস্ত পয়লা বৈশাখের শতাংশ বৈশাখ এসে গানটা কার কোন তো এশহ বৈশাখ এস গানটা কার হ্যাঁ ইমাম আবীফার তো রবীন্দ্রনাথ ঠাকুর জোরে কয়লা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা পাওয়া যাবে হ্যাশো বৈশাখটা প্রার্থনার গান রবীন্দ্রনাথ প্রার্থনা করতে আল্লাহর কাছে হুজুর আফ্রিকার মিশা কথা বলবেন ওই যে আমাদের আপনি কি আর মিশা কথা কইবাই আপনারা সুখ থেকে না আমি উল্টা পাল্টা কইলে যে হুজুর আপনি কি আর মিশা কথা কইবাই রবীন্দ্রনাথের প্রার্থনা ছিল দেবদেবীর কাছে কার কাছে দেবদেবীর কাছে এই গানের মধ্যে কি আছে দুঃস্থ মুসলমান করি ইন্টারনেটে যায় সার্চ দিয়া দেখেন মৌলভিযাক ঠিক আছে কিনা একটা লাইন হচ্ছে অগ্নি স্থানের সূচি হোক ধরা ওই গানের অংশ অগ্নি মানে কি আপনারা করেন তো কি হয় অগ্নি সানে সুচি হোক ধরা বৈশাখ ডাকতেছে কেন তুমি আইসলে আগুন দিয়া পোড়াইয়া ধোয়াইয়া পবিত্র করা হবে এ মুসলমান মুসলমান পবিত্র হয় অজুর মাধ্যমে কতক্ষণ ঠিক কিনা মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে মুসলমানের অন্তর পবিত্র হয় তবা এবং ইস্তফারের মাধ্যমে আগুন দিয়া পবিত্র হয় এটা মুসলমানের বিশ্বাস না এটা হিন্দুদের বিশ্বাস এই জন্য তারা তাদের মুর্দাকে তারা তাদের ওই মরা মানুষকে আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করে কতক্ষণ ঠিক কিনা আর রবীন্দ্রনাথ আমাদেরকে আহ্বান করতেছে আগুন দিয়া পোড়াই ধরাকে পবিত্র করতে মুসলমানের সন্তানরা ছাগনের তিন নম্বর বাচ্চার মতো রংনা হও নাই রেকরিম বলেন বান্দারে আমি তো আগেই বলেছিলাম শয়তান তোমাকে দিয়া এমন ভাবে সিডি করাবে তুমি দেখবা কিন্তু টের পাবানা এরপর শুরু হয়নি শয়তান বলে দেখো কেমনে পূজা করাই টের পাবানা ও দুস্থ মঙ্গল মানে মঙ্গল আপনারা বুঝেন শোভাযাত্রা মানে মিছিল এটাও বুঝেন আচ্ছা কন্ত দিকে মানুষের মিছিল না জানোয়ারের মিছিল পেশা লয়া মিছিল করে কিনা আরে পেশার বড় মূর্তি বানায় কিনা দেখেন নাই আপনারা এইবার দেখে বড় পেশার মিছিলের মধ্যে হাজির কেন করে দোস্ত আহারে মুসলমানের সন্তান কোনো কিছুর খবর নাই এই বেটায় দেবতার নাম বউর নাম হইল লক্ষ্মী দেবী কিনা হিন্দুদের বিশ্বাস সমস্ত মঙ্গলের মালিক ওই লক্ষ্মী দেবী নিল্লা ওই মুসলিকদের বিশ্বাস যেমন মুসলমান কি বিশ্বাস করে সব ভাগ্যের মালিক কে অল আতবার এইবার বুঝলেন পেশা কেন আনছে তাদের বিশ্বাস হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর পাঁচ মে কয় মে পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা কমলা বিশ্বাস না হইলে আমি এই মেয়েদের ব্যাখ্যায় আর গেলাম অনেক কথা আছে হাসির মজার আমার সময় কম আগাইতে হবে পাঁচ হিন্দুদের বিশ্বাস লক্ষ্মী দেবীর বাহন হইলো পেঁচা नेतृत्व तुम्हें, तुम्हें थकले मिस्िले जरा अंश ग्रहण कर लोक नववर्ष उद्यापित आगामी बच्चा मंगल जनक जाए শান এমন ভাবে তুমি টের পাবা না বুঝতেছেন কিছু কথাবার্তা শয়তান বাংলাদেশে আসছে মৌলবি দেখলে মানুষ কয় হুজুর আসসালাম আলাইকুম কথা ঠিক কিনা একটা লোক কট্টর বিএনপি করে তারি যদি যায় বলেন দুষ্ট তুমি মারা গেলে তোমার জানা যা তারিখ জিয়া পড়াইব রাজি হবে পট্ট মিলিক করে তাকে যায় যদি বলেন দোস্ত তুমি মারা গেলে জানে যা জয় ভাই হুজুর পীর বাজারে যায় খস খোস খবর নেয় কোন আইটেম বেশি হিট আইসা নকল বাইর করে কথা কোন ঠিক শয়তান আইসা দেখছে বাংলাদেশে পীর আউলিয়া হুজুর বড় হিট আইটেম কয় রাগ তোদেরকে और रास्ता सीरिका शाय खें जिकिर हो कार नाम सूर आया चल्लिस বাইশ নম্বর পারা হাফিজি কুরআন শরীফের দুই নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন বলেন দিন ও ইমন্দার জিকির করো আল্লাহ দুস্ত জির একটা এবাদত জিকির কি বলেন বলেন এবাদত হবে একমাত্রকার কালিমায় যেতে তার অর্থ এটা ইলা লা ইলাহা ইলাহা একমাত্র কার জিকির অ্যাবাদত কাজী জিকির হবে কার নামে কাজী কেউ যদি খাজার নামে জিকির করে তার ইমান থাকবে নি কেউ যদি বাবার নামে জিকির করে তার ইমান থাকবেনি তাইলে এই জিকির গুলা করতে গে আসলো আল্লাহ খাজা বাবা শুনছেন এ ভাই তোমরা শুনে রাখো কেও আমাদের শত্রু না যেই সমস্ত খাজারা পকেট করম করার জন্য ওই সমস্ত মরিদদেরকে বাধা দেয় না না না তোরা আমার নামে জিকির করবি না জিকির তো করবি আল্লাহর নামে যারা বাধা দেয় না আল্লাহর কসম খায়া বলি ওই খাজা মুসলমান হয়ে যাও রাজি আছো কেউ রাজি থাকলে আইসা ইনশাল আলহামদুলিল্লাহ তোমার ওই খাজার চটি লি না আমার রবের কালাম লোয়া ঘুরি আত্মা दोस्तुत बोलें तो देखी समस्त किसुर मालिक के क्षमत बसान मालिक के खमता क्षमता नामान मालिक के, माली के। कार कथा कार कथा রব্বে করিম সুরা আলী ইমরানের মধ্যে বলেছেন তিন নম্বর পারা হাফিজ কুরআন শরীফের বারো নম্বর পৃষ্ঠ আট নম্বর লেন রে করিম বলেন घुमटा घमटी दिया क्यों जाए राश्री क्यों हुआ जाए हासान बश्री सब दौड़ाई बाबा शाहजाले भावखाना शाहजाल का क्षमत बसाइते ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে আর জোরে সোরে বলেন না সব কিছুর মালিক কে কবর কাছে চাইলে দুমাম চলে যাবে কথা কন ঠিক কিনা চাইতে হবে কার কাছে সালামটা ফিরাইয়া মাজার মসজিদ মসজিদগুলোতে আমি দেখছি সালামটা ফিরাইয়া আসে বাবার দরবারে আয়া কয় বাবা দেও না জোরে কন্যা নজবিল্লা ও দোস্ত সবকিছু চাইতে হবে কার কাছে কারণ কোনো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ায় যত হবকানি পিরাউরিয়া বুজুর্গ আছে সবাইকে এক পাল্লায় রাখেন আর এক পাল্লায় প্রিয় নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলহিমের পায়ের একটা আঙ্গুল রাখেন এইবার মোহাব্বতের দাবি নিয়ে বলেন সমস্ত পিরাউলিয়াদের পাল্লা ভারী না আমার নবীর আছে ওই নোখটা পর্যন্ত সমস্ত পিরাউলিয়াদের চেয়ে বেশি দামি কথা কন ঠিক কিনা তো ওই বাদ আল্লাহ তার নবীকে কি বলেছেন ওইটা শোনেন আপনি কোরআন কি বলে সুরা আরফ কোন সুরা এটা বেশি মনে রাখবেন কারণ এটা বললে ধ্বংস হইলাম ঠিকা আল্লাহ আকমার সিরিফ থেকে মুক্ত থাকিকা কেউ ধ্বংস হয় না তার জান্নাতের ঠিকানা নির্ধারিত হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা আল্লাহ খাজাবাদ নিজের নবীকে কি বলতেছেন রেম্বার একশো আঠাশ হাফিজিপুর আনসারি ফের চোদ্দ নম্বর পৃষ্ঠা প্রথম লাইন প্রথম আয়াত রব্বে বলেন উল্লা কুলা ব মা হে নবী আপনি আপনার উন্মত কে দেন আরে খাজা থাক দূরের কথা বাবা থাক দূরের কথা আমি নবী তোমাদের কোনো উপকার করব থাক দূরের কথা। করবো আমি নবী তো আমারই কোনো উপকার করার ক্ষমতা রাখি আমি নবী তো আমারই কোনো ক্ষতি করার ক্ষমতা রাখি তাইলে প্রশ্ন আসবে তাইলে এগুলো সব ভয় করে থিকা রব্বে সাথে সাথে জবাব দিচ্ছেন ইল্লা দোয়া করবা দোয়া দোয়া খার জন্যে দোয়া আল্লা আমার খারে তুমি জান্নাত দিয়ে দাও জীবনের ভুল মাফ দোয়া করবা এখন দেওয়া যায় নেওয়া যায় না पाले कुरानी एक दलिल दओ पाले हादिसके एक दलिल दानते असुविधा शयतान कमने धोखा दे एक चिंता करें शयान जो पाथर पुजा करो क्या क्या राजी পাথরের পূজার করাম কিন্তু তুই দেখবি কিন্তু টের পাবিনা সাবধান থাকিস সাবধান থাকিস কেমনে করায় দোস্ত এক পত্রিকায় বিজ্ঞাপন দেখছে নিঃসন্তান দম্পতি হুজুর সাহেদাবাদির সাথে সাক্ষাৎ করেন কাছে হুজুর বছর ধরে বিয়ে করছি হুজুর বাচ্চা হয় না হুজুর বলে তোর মতন বলদের জন্যই তো এই দোকানটা খুলছি এখন কি লাগবে ক একটা বাচ্চার ব্যবস্থা করে দেন যদি কয় তাইলে তোর পাহাড় থেকে মাটি আনবি একটু হেরা থেকে একটা শামুক আনবি আবে যাবে তুই ধরাইয়া দিস আমি কই পাবো কয় তুই তো পারবি না আমার কাছে জিন আছে দিয়ে আনতে হবে কিছু খরচপাতি লাগবো হা দিলাম কত লাগবো তো হিসাব করে দশ হাজার টাকা বেড়ায় কয়েক চিন্তা করছে মাদ্রাজ গেলাম চেন্নাই গেলাম সিঙ্গাপুর গেলাম ব্যাংকক গেলাম বাচ্চা হয় না হুজুরে দশ হাজার টাকা দিলে যদি একটা বাচ্চার ব্যবস্থা হয় ক্ষতি কি লোন হুজুর দশ একটা আংটি যার দাম সাড়ে ষাট টাকা এইজন্য যে অনেক সময় আংটির দামি পাথর হয় দেখতেও সুন্দর হয় এগুলা যেগুলা দেয় এগুলা ওইটাও না প্লাস্টিক আমি তো বলি সাড়ে ষাট টাকাও না এটা তো ফ্রি কোন বলদরে আবার বুঝাইছে এই আমারে এক হাজার আংটি বানাই দে তরে লোয়া জান্নাতে জানা বলতে বলে হুজুর তাইলে দুই হাজার দিয়ে আমার বউর বুকিংটাও দিয়েন। আসে না এরকম বলত কথা কন বাংলাদেশে আছে কিনা এরকম বলত এ দু রাখেন জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখেনা সুপারিশ করতে পারবে বেশি থেকে বেশি জান্নাতে দেওয়ার একমাত্র ক্ষমতা কারণ জান্নাতের মালিক যিনি জান্নাতে পাঠাবেন ও তিনি কথা কন ঠিক কিনা টের পাই বা কি জিনিস আনছি এখন খালি কয়দিন পরে পরে পেটের দিকে তাকায় দেখে কোনো কাম হয় না ওই বউ বেচারি শুনছে হুজুরের থেকে কি আনছে ওই বেড়ির টেনশনে আরো শুকাইতেছে হুজুর কাম তো হয় না হুজুর তো জানে কারিস না আবার কতক্ষণ তাকায় কয় কিরে আংটির তো পাওয়ার নষ্ট ঘটনা কি এটা পয়া কোন বাথরুমে টাথরুমে গেছিলি নাকি কয় জি হুজুর গেছিলাম তোকা কয় পাওয়ার শেষ কর আবার ওই সাড়ে সাত টাকার আংটি একটা ধরাইয়া দিছে পাগল বরদে বাড়ির যায়া আংটির দিকে তাকায় আর বউর দিকে তাকায় এইবার তো মিস হইব না বাথরুমে তো যাই না যাই না লইয়া তো রাস্তায়ও যাই না जख देखे कोई टैर पाइसे यार बीस हजार खाई तो तुम हजार खाए तुम इमानट खाय फिलसे कथा कण ठीक क কারণ শোকে বলেছিল আমি তোমার দিয়া পাথরের পূজা করামো কিন্তু তুমি টের পাবানা যে লোক মনে করে পাথর সন্তান দিতে পারে আর যেই লোক পাথরের পূজা করে এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই কথাক পাথর সন্তান দিতে পারে সন্তান দেওয়ার মালিক কে হালি ইবরাহিম আলহিসের অত বাচ্চা হইতো না হাজরা আসবাদের কোন একটা কাইটা আংটি একটা বানাইতে পারতেন না হ্যাঁ একটা বানাইতে পারতেন না আদম আলী সালামের কবরে যাই বলতে পারতেন না কত বাচ্চা বাচ্চা দেওয়ার মালিক যেই আল্লাহ তিনি সেই আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাকে একটা নাকার সন্তান দান করো তাইলে আংটিও লাগো ব্যবসায় লটে উঠবে লাটে। আহারে কত ভাবে যে ধোকা দিতেছে মানুষকে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পাথর কোনটা গণ কোনটা হ্যাঁ কুষ্টি পাথর কনি দিয়ে মাথা ডাবাই কাছে মূল্য পাতর কোনটা হাজির আস এতক্ষণে জোগান খুলছে গুতা না সবচেয়ে দামি পাথর কোনটা হাজি সাহেবরা দেখেছেন লাগানো চুমা দেওয়ার জন্য সব পাগল হয়ে যায় সব আহারে সবচেয়ে বছর সিদ্ধান্ত হয়েছে মেস ওই উনিশশো তিরানব্বই চোরানব্বই সনে হজের ফায়সাল তো যায় তখন তোর টিংকু মাস্টার হালকা পাতলা চিপা চাপা একটু জোরে চেষ্টা করে দেখি কাজ হয় কেনা একটা চুমা দেওয়া যায় কিনা তো এখন ভিড় ঠেলে তো যাইতে পারি না তো বাসাই করছি সামনে একটা বারো কালু উসালাম বা সামনে পাথরের সামনে যাই না গেছে আমি এখন মাথার মধ্যে বুদ্ধি আসছে যে হ্যাঁ চুমা দিয়া যদি সইয়া যায় ভিড়টা এমন দুই পাশ থেকে আবার মিললে যাবে আমি আর না আরে এতক্ষণ আমার পিছনে পিছনে আয়া এমন হ্যাঁ আমার টাক্কা মারে হ্যাঁ এইবার দিয়েছে একটা যে কই গেছি আর খবর নাই অনেক দূরে চলে গেছি কিন্তু ভিতরে ওই জসবা দিমুই আজকা চুমা আবার একটু শোল্ডারে কানাকুনি কইরা আস্তে আস্তে আগাই গুতাইয়া আগাই আগাইতে আগাইতে ভাই এক চিপার মধ্যে যেন একটার ভেতর আর একটা ঢুকে যায় ওপরের দিকে তাকাই আল্লাহরে বলতেছি আল্লাহ চুনা দেওয়ার শস পিটাই গেছে আমার বাচ্চা এখন উল্টা দিকে খালি টানি হাতও বই গেছে আরেক চিপার মধ্যে টাইম না নিজের কোনো রকম বাইর করে দিয়েছি হোটেলে দৌড় দৌড়াইয়া হোটেল রুমে হাঁপাইতে হাফাইতে উঠিত স্বাভাবিক মনের একটা ইচ্ছা আছে তারা রোদের হাসে আমি কি অবস্থা আপনার হাসেন কেন মেজাজ গেছে খারাপ হইয়া হাসম না আপনি এই ডিজাইন করা জামা কই পাইসেন ডিজাইন করা জামা মানে তাকাইয়া দেখি আমার হাতা তো একটা নাই চিপায় পড়ছি জীবনটাকে পর্যন্ত হুমকির মুখে ঠেলে দিচ্ছি অথচ আসো চুমা দেওয়ার সময় হজরত ওমর কি বলেছেন হাজরত ওমর চুমা দিতে গিয়া থমকে দাঁড়িয়েছেন বলে এ পাথর কেন দিলেন কেন দেন অমর জবাব দেন কিন্তু আমি চুমা এই জন্য কারণ আমি দেখেছি প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ দেয় এই জন্য আমি চুমা আল্লাহ কেট কেটা নিয়ে এখন খবর দিয়া দিছে যে এই আংটি তোমার ভাগ্য পরিবর্তন করবে এক ভাইরে দেখি আমার মুসুল্লি দশ আঙ্গুলে আংটি দশটা আমি বলি আপনি কি ব্যবসা করেন কি লেগা আমি হাতের মধ্যে উন্নতি সব শোনায় দিল দশটা তিলকা আশা কামিলা দশ আংটি দিয়ে হাতে দশ কাম করে আস্তে আজিম শোষ তো তোমাকে দিয়ে করাচ্ছে তুমি নামা আস নামাজ কার জন্যে কার কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা রব্বে হাবিবকে বলতেছেন নামাজ পড়েন আপনি কার জন্যে কোরবানি করেন কার জন্যে আহারে মুসলমান নামাজের সবচেয়ে দামি অঙ্গ কোনটা বলেন তো শেষদা কোনটা যখন সে আল্লাহকে সেজদা করে শুভানো এত দামি বিষয়টা তুমি কাকে দাও কাকে দাও আল্লাহ আকবার যদি মাজারে গিয়া শেষদা দাও ইমানটা চলে যাবে কারণ সেজদা করবো কাকে আল্লাহ জানায়া দিসুল ইস শিওয়ালা আলীল কমার ওই সূর্য চন্দ্রের শেষদা করবানা নক্ষত্রকে কে শেষদা করবানা মাহরুবকে শেষ দা করবানা বরং তুমি শেষ করবা কাকে একমাত্র মালিক কে অল্লা যদি বাবাকে দিয়ে দাও তুমি এবং তোমার বাবা দুটাই জাহান্ন জাহান্ন ইন্দন বানাবে আল্লাহ তোমার সুদ্ধা আর ইম্বন সুরা ইন্দ মা ইন্দুন তোমরা এবং তোমরা যার পূজা করবানি বানাবে সরে বলেন সেজদা করব কাকে করবানি কার নামে না খাজার নামে এখন খাজার নামেও যাবে হয় কিনা কথা আহারে খাজার দরবার তো হবে কোরআন শিক্ষার দরবার খাজার কামটা কি খাজার কাম হইল কে আল্লাহ থেকে যে আল্লাহ করে তাকে রাস্তায় উঠায়ে দেওয়া মুড়িদ যদি বেড়াত করে তাকে টেনে সুন্নতের রাস্তায় উঠায়ে দেওয়া তাইলে তো পীরের দরবারে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকার কথা হাদির শিক্ষার ব্যবস্থা থাকার কথা ইমানিরা সংসদ থাকার কথা। দেখি এখন গরু সালা ছাগল সালা এখানে গরু জমা দাও এখানে ছাগল জমা দাও এখানে তেল জমা দাও এখানে ডাইল জমা দাও আরেক কয়দিন আগে দেখেছি ফেসবুকে চট্টগ্রামে এক মাজারের নাম ডাইল চাইল বাবা নাম কি সাইল বাবা আমি সারা জিন্দি মুড়িদের ডাইলের হাতিয়া তো কথা হাফিজ বড় বড় পীর বড় পীর যার কাছে বাংলাদেশের বড় বড় মুফতি রাজা বড় বড় মহাদ্দিস রাজা তুমি দেখো তাকাইয়া আমি তো বলি মুফতিরে মুফতি চিনে মহাদ্দিস রে মহাদ্দ চিনে আর গরুরে চিনে গরু ছাগল রে চিনে ছাগলে এখন তো কেউ বলতে পারে তুমি ছাগল কইলাও দুঃস্থ আমি কই নাই কার কথা বলেছেন নয় নাম্বারে পৃষ্ঠা প্রথমে আয়ুস নিহা ও আদান উল্লসিহা উল ইক অলহম আবল উল ইক হুম উল গাফিলু তুমি চতুষ পর্যন্ত না খালি এর চেয়েও নিকৃষ্ট কারণ চতুষ পর্যন্ত কাউকে শিরিক করায় না কতক্ষণ ঠিক কিনা আর তোমার দরবারে যারা যায় তাদেরকে তুমি শিরিক করাও কেমনে বলে ওই যে গরু জবে করো কার নামে কথা কন হবে হবে না আমরা কাউকে খুশি করার জন্য জবে করলে ওইটা বাবার নামে কয় না বাবারে খুশি করার জন্য জবে করি না তো কারে কয় আল্লা খুশি করার জন্যে জবেহ করি ও বস্তা আমাদের জিজ্ঞাসা আল্লাহ নাই। ঠিক কিনা বুঝা গেল আসলে তুমি খাবারে খুশি করার জন্য গরু ওইখানে পাঠাও আরে দোস্ত কথা কন না জোরে সোরে ঠিক কিনা ও দোস্ত এগুলা কি হারাম না হালাল কার কথা কার কথা রব্যে ক্যারিম বলেছেন সুরামায় দা কুসুরা সুরমায় দা আয়াত নম্বর তিন ছয় নম্বর পৃষ্ঠ প্রথম লাইন প্রথম আয়াতি বলেন কুমুল মাই তা কুহিল্লা সর খাওয়া কি রক্ত খাওয়া কি মরা গরু আল্লাহ বলেন বান্দা তিনটা তো হারাম ঠিকই কইলা আমি তো আরেকটা হারাম করছি ওইটা কেন খাও আল্লাহর নাম ছাড়া করা হবে। খাজারে সন্তুষ্ট বাদ দিয়া সন্তুষ্ট করার জন্য যেগুলা জবেহ করা হবে আল্লাহ বলেন আমি ওগুলারেও হারাম করছি তুমি কেন খাও অস্ত খালি খাও না খাও না তোমার বাবার খাজার তোমাদেরকে ওই হারাম আবার তবারক গলিতে পিচ্ছি একটা ছোট্ট বাচ্চা গান একটা গাইতেছে আমি আর কি গাইলো রে আমি ডাক দিয়েছি বাবা এদিকে আসো আঙ্কেল এদিকে আসো কন্যা আঙ্কেল আর গাইবো না মনে করছে মায়ের দিব হুজুর আমি না মার মনে তুমি আসো এদিকে আসো হ্যাঁ ঠিকই আছে ওই চিটে গায়ে গান একটা পিচি বলে একটা গায় পোলা পায় এখন সব জানে এগুলা ছোট বাচ্চার গান চিটে গাইকা পোয়া কি মধু হই হই আরে বিশ হাওয়াইলা শুনছেন নি এ জুয়ান কথা কাও ঠিক কিনা কথা না আছে এরকম একটা কিছু মধু হই হই আরে বিশ হাওয়াইলা খাওয়াইলা বিশ নাম দি পির কতক্ষণ মধু হই হই আরে হারাম খাওয়াইলা ও দোস্ত জবে করবো কার নামে এটা কার কথা কার কথা শয়তানকে দেখা যায় না ব্যাখ্যা কয়টা একটা ব্যাখ্যা দিলাম যে দেখা যায় কিন্তু আমরা চিনি না কিছু বুঝছেন কিনা কথাবার্তা দিকে ঠেলে দেওয়ার জন্য আজকে আপনারা দেখে মূর্তির শহর মসজিদের শহরকে মূর্তির শহর বানানোর চক্রান্ত চলতেছে মুসলমান কথা কন ঠিক কিনা আমরা কাউকে ক্ষমতা উঠানোর সিঁড়ি হইতে রাজি না কাউকে ক্ষমতা থেকে নামানোর সিঁড়ি হইতে আমার সমাজে প্রতিষ্ঠিত করতে চাবে মসজিদের এই নগরীকে মূর্তির নগরী যে করতে চায় আল্লাহর পথপ শরীরে এক ফোটা রক্ত থাকতে ona hote tabuna hote tabuna কতদিন আগে আপনারা খেল করেছেন কিভাবে চক্রান্ত চলছে চেতনার নামে সভ্যতার সংস্কৃতির কেন ওই ছাগলের কিসা এখন বলতে হয় সময় কম তাও বলতে হয় এক ওই ছাগল চড়ায় বকরি চড়ায় জঙ্গলের পাশ দিয়া বকরি নিয়ে ঘুরতেছে দেখে ছোট বাঘের বাচ্চা একটা বেড়ে এখন বাঘের বাচ্চা ছোট চিন্তা করছে এখন ঘাস খায় না গোস্তা দাঁতই খাওয়াই কি করবে বাঘ ভুলে গেছে বাঘের বাচ্চা বকরির সাথে থাকতে থাকতে এদের সাথে মিশ্বাস খায় ভাই বোন একই থাকে সমস্যা হয়েছে কয়দিন পরে ছাগলের বাচ্চা যখন একটু একটু বড় হয় সেখান বকরির বাচ্চার একটা সমস্যা কি জানেন এগুলা যখন একটু বড় হয় শিং ওঠে একটু একটু তখন এগুলা খালি উপরের দিকে লাভ পারে এরকম আর যায়া দেখবেন গাছের সাথে এরকম ঘষে শিং দিয়া বেড়ার সাথে ঘষে আরেক বক্রি এরকম গুতায় দেখছেন কিনা তো এই গুটা এখন গুতা থামছে সাগল যখন টের পাইছে বাঘে গুতাইতে পারে না সবগুলো একজোট হয়েছে কেউ পিছন দিয়ে গুতা মারে কেউ এদিক দিয়ে গুতা মারে কেউ এদিক দিয়ে গুতা মারে পোলা বাইনের ভাষা এখন বলতো বাঘ লাভ দেয় আর কয়ে আমি কদিন পর বহুদিন পর এক বড় বাঘ ঘুরতে জঙ্গল দেখে ছাগলের বাচ্চা দইরা লাভ দায় দৈরা জঙ্গলে টাইনা হয়ে গেছে মেয়া কয় কির অবস্থা কি তুই এগো গুতা খাইতেছ তুই কে চিন আরে ছাগল যা ওই যে সামনে একটা পানির বোবা আছে যায়া পানি খেয়া যাহা তো বাঘের বাচ্চা গেছে পানি খেয়েছে পানিতে মুখ দিতে যায়া এখন নিজের চেহারাটা দেখছে এত দিন পরে দেখে কয় আইরি আমার চেহারা দেখি পুরা বসের মতন দৌড়ে পানি না খাই আসছে বসের কাছে আল্লাহরে বানাইছে ছাগলকে দৌড়ানোর জন্য চলতে চলতে তুই তোর আত্মপরিচয় ভুলে গেছ আজকে মুসলমান যুবক ওই হিন্দু সংস্কৃতির সভ্যতা লালন করতে করতে হিন্দি দেখতে দেখতে সন্তান যার কারণে আজকে সে কবিরের মতো সাগরের বাচ্চারা তোমাদেরকে গুটায় গুটায় সোজা হাও সোজা হাও এখনো সময় আছে কথা ঠিক শয়তান হবে তোদেরকে এখন সার্বজনীন পূজায় নামায়া দেব মুসলমানের সন্তানরা এখন পূজারে কয়ে সার্বজনীন পূজা নিল্লা কয়েকদিন আগে দেখছেন কিনা আপনারা হোলি খেলা চলতেছিল রাধা কৃষ্ণার আকাম কুকামের সাক্ষী এই হুলি খেলা জিজ্ঞেস করেন কত নোংরা আকাম কুকাম করছে শরীরের মধ্যে রক্ত লাগছে মানুষ দেখলে ধরা খাবে এখন ওই যে আকাম করছে তার বলে তোমরা রং মাখামাখি করো রং মাখামাখি করছে যারা আকাম করছে তারও রং মাইখা বা একাকার কইরা দিছে রক্ত আর রং মিশা গেছে এখন মানুষ এদের উদযাপন করে আস্তাফির কত নোংরা রুচি মানুষের তাদের রুচি তারা থাক আমাদের কোন দিতে তারা দিদাবোধ করছে না ওকুল রাখা মোহাম্মদের সন্তানেরা মরে যায় রাই মাহমুদ হাসান দেও বন্ধির যারা লালন করে তারা চায় নাই আল্লাহর কথম খায় বলি আর কোনোদিন কোন কুরাঙ্গার যদি মা বন্ধের গায়ে হাত তোলার কৃষ্ণতা দেখাও আল্লাহর কথম ওই হাত গড়িয়ে দেওয়া হবে গড়িয়ে দেওয়া হবে গড়িয়ে দেওয়া হবে बोली थे जो जी बस कर हिंदू ख्रीटान बौद्ध मग बोरा घर चाटमा ककिल जत जी नाशोर तोट भाई बुके नहीं थे क्योंकि आदर आपायन के दुर्बलता भेबे जो गुता देव अल्लाहर कसम तुम जानो रक्त जख भारत उपमहदेश की स्पर्श करज लाला एदेश पालातेमाय रक्त जख अफगानिस्तान जमी स्पर्श करशियार शेष भर लोक পালাতে বাধ্য হয়েছিল আমাদের রক্ত ঝরায়ও না আমাদেরকে গুতায়ও না আমাদের রক্ত যদি এই জমি স্পর্শ করে আল্লাহর প্রসম এক কুলান্ডার কে পালাইতে দেওয়া হবে না পালাইতে দেওয়া হবে না তো দেখি না তাই ওইটাকে প্রতিহত কেমনে করবো বড় কঠিন বিষয় দোস্তরব্যিম আমাদেরকে এত বিপদের মধ্যে ফেলে দেন নাই আলহামদুলিল্লাহ रब्बेर लागू चिकित्सा तीन टाइम जिन चाहिए संक्षेपेबीना शयान लाठी शय मुगुर मलम मलम निब संेपेटू श আপনি আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছেন কলিং বিল টিপ দিয়েছেন দেখেন ভেতর থেকে কুকুর একটা ঘেউ ঘেউ করেছেন সাক্ষাতের বিষয় আপনি গোব্যাক দেখার দরকার নাই বাড়ি চলে যান আরেক হচ্ছে কুত্তারের মাইরা তারপর দোস্তের সাথে সাক্ষাৎ করতে যান আরেক হচ্ছে নিচ থেকে দোস্তকে ডাক দেন দোস্ত তোমার কুত্তাটারে একটু সামলাও যে কুকুর আপনারে মারতে পারবে কথা কর তাইলে রাস্তা খোলার আর কয়টা আপনি আল্লাহ ওই দু ডাক দিবেন দু সামলাও ঠিক আছে কথা এইবার আসেন দোস্ত আপনি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কিনা ইনশা আল্লাহ কে কে চাই সাক্ষাৎ হাবিব বলেছেন তোমরা আল্লাহ কে জাননাতে রকম স্পষ্ট দেখতে পাবা পূর্ণিমার রাতে যেমন পূর্ণিমার চাঁদ স্পষ্ট ঝকঝক করতে দেখে এইরকম দেখতে পাবা সুহান ও দোস্ত আল্লা সাক্ষাৎ করতে যাওয়ার সময় একটা রাস্তা আছে ওই রাস্তার নাম সেরাতে মুস্তিমে মুস্তাকিম সরল পথ শয়তান কুত্তা ওই রাস্তার মধ্যে বসা ওই যে দোস্তের কথা মনে করেন বুঝেন উদাহরণটা শতান বসা ওই রাস্তার মধ্যে দোস্ত এটা আমার কথা না কোরআনের কথা চুরা আরাফ। এগারো নম্বর পৃষ্ঠা হাফিজুর আনশরিফের আট নম্বর পারা চাই নম্বর লাইন রবীম বলেন মুফি শতান আল্লাহকে হুমকি দিছে আল্লাহ যাদের কারণে আপনি যদি বলেন শয়তান বসা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবো না বাড়ি চলে যাই না মুসলমান এটা বলতে পারে না মুসলমান তো আল্লাহর সাথে সাক্ষাৎ করবেই করবে ইউনস আল্লাহ কথা কোন ঠিক তাইলে আর রাস্তা খোলা দুইটা বলে ওই যে কুত্তারের মাই মারতে যান এই শানুত্তা আপনার এ নিয়ে কানামাসি ববু খেলবে কি খেলবে কানামাসি বুবু বুঝেননি সোজ বন্ধ করে দেওয়া এদিক দিয়ে গুঁতা দেয় ধরতে গেলে এদিক দিয়া গুঁতা দেয় সামনে ধরতে গেলে পেছন দিয়া গুতা দেয় ঠিক আছে কথা এটা কোরআনের কথা শয়তান বলে আমার আসবা নিহি ইমাত শয়তান বলে আমারে ধরতে আসবা আমি সামনে দিয়ে কোনটা ওই যে দোস্তরে ডাক দেওয়া দোস্ত তোমার কুত্তা সামলাও মনে আছে কিনা কথা এ দোস্ত ওই দোস্তরে ডাক দাও মানে আল্লাহকে ডাক দেওয়া আল্লাহ আপনার কুত্তা সামলান এটারে আর দিয়া বলবেন এই ডাক ডাকারে আরবি দিয়া বলতে হবে কি দিয়া মুখ চোখ হয়ে গেছে অনেকের না এই আরবি আপনারা জানেন পরেন दोस्त तुम्हारुर्ता सामलाओ क्या जख टीब तुम्हारुर्ता सामलाओ कुरिक आईा जेमन ए जनि তখন জোনিলে নাড়তে কিনা আল্লাহ করতে পারবো না এই বান্দা যেহেতু আমারে ডাক দিছে এটা আমার স্পেশাল বান্ধা ভাগ তুই ভাগ তখন শয়তান দৌড়াইবে ও দু জোরে বলেন শয়তান তানোর লাঠি বুঝা পাইলেন কিনা বিল্লার লাঠি কিনা এটা जानें जो दौड़ी दीबें तुस मायर स्पिरिडे दौड़ मार्बे दौड़ मारियां सामने गो चार दिए हार्ट ब्रेक पीछे दिखाई तक देखो अपनी हाँ ना थाम কথা কন এ পোলা কালকে আবার প্র্যাকটিস কথা শয়তান কুত্তাকে যখন আপনি লাঠি দিয়ে দৌড়ানি দিবেন শয়তান কুত্তা একটু সামনে গিয়ে পিছনের দিকে তাকাবে কেমনে বুঝবেন দেখবেন আউজুবিল্লা পর একটু পরে ওই গুণা আবার করতে মনে চেন শয়তান যে দৌড়ি দিছেন একটু সামনে গিয়ে আবার পিছনের দিকে তাকাইছে এখন দরকার বুঝছি তোর মুগুর দরকার মাথাটা ভাড়ায় মুগুর দিয়ে দৌড়ি দিবেন শয়তান আর পিছনের দিকে তাইলে পড়েন সাথে সাথে এটা হইল শয়তান তার মুগুর মুগুর চিনিয়ার মুগুর পুলিশরা আক্রান্ত হয় কেন এটা অস্ত্র থাকা সত্ত্বেও আক্রান্ত হইতে পারে তো শয়তানো আপনাকে হামলা করতে পারে যদি হামলা কইরাই রাই বসে তাইলে তোমার একটা মলম দেওয়া যায় কি কথা মলম কামড় দিলে সাথে সাথে মলম নেওয়ার আগে আরেকটা কথা বুঝি নেন ওষুধের মধ্যে দেখবেন একটা ওষুধের নাম থাকে নিচে দিয়ে গ্রুপের নাম থাকে থাকে কিনা যেমন প্যারাসিটামল একটা গ্রুপের নাম ওষুধের নাম না আপনারা যেটা প্যারাসিটামল বইটা কিনেন ঠিক কিনা গ্রুপের নাম কি প্যারাসিটামল দোস্ত মহতারাম ওই কুত্তার কামরের লাগাইতে আপনাদেরকে যেই মলমটা দিব ওই মলমের গ্রুপের নাম হইল তবা এবং ইস্তফার মলমের গ্রুপের নাম কি তবা এবং ইস্তফার এবার আপনি কোন কোম্পানির মলম লাগাইবেন এটা আপনার বিষয় আমি একটা সহজ মলম দিয়া দিই বাবার কোম্পানির মলম কোন কোম্পানি কেন না তুই মনে করছো খাজা বাবা না এই বাবা না আসল বাবা বাবার কোম্পানির মলম পরেনা ও ইলাম তির হাম না কু নন মিন এটা হলো বাবার কোম্পানির মলম কারণ বাবা আদমা হুজুর আমার আর একটা দেন তাইলে তুমি লও আরো সহজ আছে একটা ইউনুস কোম্পানির মলম কোন কোম্পানি বলে হুজুর এটা কোন দোকানে পাওয়া যায় পাওয়া যাবে আম্বিয়া দোকানের নাম কি সুরা আয়াত নাম্বার সাতাশি আটাশি সাতাশি আটাশি হাফিজরিফের আট নাম্বার পৃষ্ঠা সতেরো নম্বর পাড়া আট নয় দশ এগারো নাম্বার লাইন ওখানে আছে একটি ভুল করছেন পরে যে মলমটা লাগাইছেন এটার নাম হইল ইউনুস কোম্পানির মলম লা তার সে বরং তুই একটা কাজ কর ফার্মেসির ভিতরে ঢুকা যে মনে সাইড লাগা ফার্মেসি কোন্ডা পর কথা কয় না আরে ফার্মেসি কোনটা কোরআন শরীফ কোরআন শরীফ হচ্ছে ফার্মেসি তোমার আত্মা পবিত্র করার ফার্মেসি এ চা এটার ভিতরে ঢুকো ভিতরে ঢুইকা তুমি ভাই করো মলম কোনটা লাগাই বা ইচ্ছা মতন একটা লাগাও এক বুড়া করবো হুজুর অবজেকশন করোনার কি সমস্যা কি আমি তো গরিব মানুষ মলম যেগুলা কইলেন এগুলা তো সব বিদেশি কোম্পানির মলম আরবিদেশি কোম্পানির মলমা লাগান এর ক্ষমতা দেশি কোম্পানিটাই লাগান দেশি কোম্পানির মলম কোনো বিদেশিটা লাগাও দেশিটা লাগাও লাগান ওর সাথে সাথে শয়তানের কামুর ভালো হয়ে যাবে কয়েক কয়েক কি ডোজ কত সাত দিন দশ দিন বারো দিন আরো বেশি খাইলে ক আরেকজনে কয়ে এক হাজার খাইছি আরেকজনে কয় এক কোটি খাইছি আরেকজনে কয় দশ কোটি কামর খাইছি আমি চুপ করছি আর কথা কইস আল্লাহ কি কয় শোন আল্লাহ বলে যদি গুণা করতে একবার হাই হায় কয়েক হুজুরের একবার লাগাইলে বলে সব ভালো হয়ে যায় কয় ছাগল কথাকার আমার রবরে তুই চিনোস না কথা কন আমার রবরে তুই না আমার রবের নাম রহমান দেখবেন ডিলেট আছে ডিলেট আসেনি মোসা মোসা বুড়ারা তো কইতে পারবো না বুড়ারা তো শিনে না একটা সিস্টেম আছে ধরেন এক লক্ষ নাম আছে একটা ফাইলের মধ্যে এখন ওই জায়গা থেকে আপনি একটা একটা নাম মুসতে চান ওই একটার মধ্যে টিপ দিয়ে নিচে ডিলেট একটা লেখা আছে এটা গায়ে বয়ে যাবে কথা ঠিক আছে আর একটা অপশন আছে সেটা হলো সব টিপ দিয়ে নিচে একটা লেখা আছে অল কি सब दिले एक बारे मुछते चाहे मुछार गाधा करब समस्त दुनिया सब दया माया एक साथ मैं বান্দার গুণার পরিমাণ যদি আসমানে যায় ঠেকে পরিমাণ হয় আমি আল্লাহর কাছে মাফ চাইলে আমি আল্লাহ কোন পরোয়া করি না কোন পরোয়া করি না তার জিন্দগির সব গুণা মাফ করে দেই সন্তুষ্ট থাকা এটা রব্যে ক্যারিমের কথা বান্দা। তুমি যদি আমার ফায়সালের উপর সন্তুষ্ট থাকো তোমার মৃত্যুর আগে আমি তোমার উপর সন্তুষ্ট এই সুসংবাদ দিয়া তোমারে কবরে নিয়ে আসবো মানি তোমার জীবনে তুমি আমার সব সিদ্ধান্ত যদি খুশি মনে মাইনা নাও মার দিয়া মানি মৃত্যুর সময় আমি আল্লাহ সুসংবাদ দিয়া দিলাম আমিও আল্লাহ আজকে থেকে তোমার উপর সন্তুষ্ট হইয়া গেলাম আল্লাহর সিদ্ধান্তের উপর সবাই খুশি আলহামদুলিল্লাহ আর কিছু লাগে না কথা কন্যা আর কিছু লাগে আর কিচ্ছু লাগে না ওই যে পোলার সব ঠিক আছে খালি একটু সমস্যা নেশা করে আছে কথা এত বিপদ মাথায় নিয়ে বর্তমান প্রেক্ষাপটে এই যুবক এই মাহফিলটার আয়োজন করেছেন শ্রদ্ধে ওলামায়াম এলাকার সমস্ত ইমামরা এর সাথে আছেন এ দু এটা বড় দামি জিনিস এই দিকে ইঙ্গিত করেছেন যদি জমিন স্পর্শ করে ওই বান্দারে কেউ ঠেকাইতে পারে না এই চোখের পানি ফেলবেন ওলামায় কেরাম রক্ত দিবেন যুবকরা যুবকার আর কেরাম একসাথে হয়ে গেলে এদেরকে ঠেকানোর পথ কারণাই কথা কন ঠিক আপনারা এই যুবকদের পিছনে আসেন মানে গুতার উপরে রাখবেন না সায়া দিবেন আর পিছনে আসে মানে অনেকে না মনে করে পিছনে আসে মানে পিছনে দিয়ে গুতামো আর কি হুজুর পিছনে আসি সবাই আমরা পিছনে আসি মানে মানে পিছনে আসেন মানে কি গুতাইবে झरझा आना पर कत क्यों पर कथ कौन ठीक है क्या समाज के नेशा सन्दाबाजी समूल उत्खात करान जुवकन के दिल थत करते जीवन सबकि तरह के सहाज দোহা সব দিয়া তাদের পাশে দাঁড়াইতে হবে ইনশা আমরা সবাই রাজি